ংশখণ্ড ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের সব কামনা ত্যাগ কেবল ভক্তিকামনা শ্রীরামকৃষ্ণ নারদকে রাম বললেন তুমি আমার কাছে কিছু বর নাও নারদ বললেন রাম আমার আর কি বাকি আছে কি বর লব তবে যদি একান্ত বর দিবে এই বর দাও যেন তোমার পাদপদ্যে শুদ্ধা ভক্তি থাকে আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন নারদ আর কিছু বলল নারদ আবার বললেন রাম আর কিছু আমি চাই না যেন তোমার পাদপদ্যে আমার শুদ্ধা ভক্তি থাকে এই করো আমি মার কাছে প্রার্থনা করেছিলাম বলেছিলাম মা আমি লোকমান্য চাই না মা অষ্টিদ্ধি চাই না মা ও মা শতসিদ্ধি চাই না মা দেহসুখ চাই না মা কেবল এই করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় মা অধ্যাত্মে আছে লক্ষণ রামকে জিজ্ঞাসা করলেন রাম তুমি কতভাবে কত রূপে থাকো কি রূপে তোমায় চিনতে পারবো রাম বললেন ভাই একটা কথা জেনে রাখো যেখানে উর্জিতা ভক্তি সেখানে নিশ্চয়ই আমি আছি উর্জিতা ভুক্তিতে হাসে কাঁদে নাচে গায় যদি কারো এরূপ ভক্তি হয় নিশ্চয় যেন ঈশ্বর সেখানে স্বয়ং বর্তমান চৈতন্যদেবের রূপ হয়েছিল ভক্তেরা অবাক হইয়া শুনিতে লাগিলেন দৈববাণীর ন্যায় এই সকল কথা শুনিতেছিলেন কেহ ভাবিতেছেন ঠাকুর বলিতেছেন প্রেমে হাসে কাঁদে নাচি গায় এ তো শুধু চৈতন্যদেবের অবস্থা নয় ঠাকুরের তো এই অবস্থা তবে কি এইখানে স্বয়ং ঈশ্বর সাক্ষাৎ বর্তমান ঠাকুরের অমৃতময়ী কথা চলিতেছে নিবৃত্তিমার্গের কথা ঈশানকে যাহা মেঘ গম্ভীর স্বরে বলিতেছেন সেই কথা চলিতেছে শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তুমি খোসামুদের কথায় ভুলো না বিষয় লোক দেখলেই খোসামুদে এসে জুটে মরা গরু একটা পেলে যত শকুনই সেখানে এসে পড়ে বিষয় লোকগুলোর পদার্থ নাই যেন গোবরের ঝোড়া খোসামুদেরা এসে বলবে আপনি দানি জ্ঞানী ধ্যানি বলা তো নয় অমনি বাঁশ ও কি কতগুলো সংসারী ব্রাহ্মণ পণ্ডিত নিয়ে রাত দিন বসে থাকা আর তাদের খোসামদ শোনা সংসারী লোকগুলো তিনজনের দাস তাদের কি পদার্থ থাকে মেঘের দাস টাকার দাস মণিবের দাস একজনের নাম করবো না আটশো টাকা মাইনে কিন্তু মেঘের দাস উঠতে বললে ওঠে বসতে বললে বসে আর সালিসি মোরলি এসব কাজ কি দয়া পরোপকার এসব তো অনেক হলো ওসব যারা করবে তাদের থাকা আলাদা তোমার ঈশ্বরের পাদপদ্মে মন সময় হয়েছে তাকে পেলে সব পাওয়া যায় আগে তিনি তারপর দয়া পরোপকার জগতের উপকার জীব তোমার ও ভাবনায় কাজ কি লঙ্কায় রাবণ মোল বেহুলা কেঁদে আকুল হলো তাই হয়েছে তোমার একজন সর্বত্যাগী তোমায় বলে দেয় এই এই করো। তবে বেশ হয় সংসারে লোকের পরামর্শে ঠিক হবে না তা ব্রাহ্মণ পণ্ডিত হন আর যিনি হন পাগল হও ঈশ্বরের প্রেমে পাগল হও লোকে না হয় জানুক যে ঈশান এখন পাগল হয়েছে আর পারে না তাহলে তারা সালিসি মোড়লি করাতে আর তোমার কাছে আসবে না কোশাকুশি ছুঁড়ে ফেলে দাও ঈশান নাম সার্থক কর ইশান দেমা মা পাগল করে আর কাজ মা জ্ঞান বিচারে শ্রীরামকৃষ্ণ পাগল না ঠিক শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায় আমি বললুম কি চৈতন্যকে চিন্তা করি কি কেউ অচৈতন্য হয়ে যায় তিনি নিত্যশুদ্ধ বোধরূপ যার বোধে সব বোধ করছে যার চৈতন্যে সব চৈতন্যময় বলে না কি কে সাহেবদের হয়েছিল বেশি চিন্তা করে বেহেড হয়ে গিয়েছিল তা হতে পারে তারা ঐহিক পদার্থ চিন্তা করে ভাবেতে ভরল তনু হরল জ্ঞান এতে যে জ্ঞানের কথা আছে সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান ঠাকুর শ্রীরামকৃষ্ণের চরণ স্পর্শ করিয়া ঈশান বসিয়া আছেন ও সমস্ত কথা শুনিতেছেন তিনি এক একবার মন্দির মধ্যবর্তী পাষানময়ী কালী প্রতিমার দিকে চাহিতেছিলেন দীপালোকে মার মুখ হাসিতেছে যেন দেবী আবির্ভূতা হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের মুখ বিনিশ্রিত বেদমন্ত্র তুল্য বাক্যগুলি শুনিয়া আনন্দ করিতেছেন ঈশান শ্রীরামকৃষ্ণের প্রতি যে সব কথা আপনি শ্রীমুখে বললেন ও সব কথা ওইখান থেকে এসেছে শ্রীরামকৃষ্ণ আমি যন্ত্র উনি যন্ত্রী আমি ঘর উনি ঘরনী আমি রথ উনি রথি উনি যেমন চালান তেমনি চলি যেমন বলান তেমনি বলি কলিযুগে অন্য প্রকার দৈববাণী হয় না তবে আছে বালক কি পাগল এদের মুখ দিয়ে তিনি কথা কন মানুষ গুরু হতে পারে না ঈশ্বরের ইচ্ছাতেই সব হচ্ছে মহাপাতক অনেক দিনের পাতক অনেক দিনের অজ্ঞান তার কৃপা হলে একক্ষণে পালিয়ে যায় হাজার বছরের অন্ধকার ঘরের ভিতর যদি হঠাৎ আলো আসে তাহলে সেই হাজার বছরের অন্ধকার কি একটু একটু করে যায় না একক্ষণে যায় অবশ্য আলো দেখালি সমস্ত অন্ধকার পালিয়ে যায় মানুষ কি করবে মানুষ অনেক কথা বলে দিতে পারে কিন্তু শেষে সব ঈশ্বরের হাত উকিল বলে আমি যা বলবার সব বলেছি এখন হাকিমের হাত ব্রহ্ম নিষ্ক্রিয় তিনি যখন সৃষ্টি স্থিতি প্রলয় এই সকল কাজ করেন তখন তাঁকে আদ্যাশক্তি বলে সেই আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয় চণ্ডিতে আছে না দেবতারা আগে স্তব করলেন। তিনি প্রসন্ন হলে তবে হরির যোগনিদ্রা ভাঙবে ঈশান আজ্ঞা মধুকৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা স্তব করছেন ং সঙ্গি বষৎকারসাৎমি ত্রিধমাতমা সিটা নিচ্চার বিশেষত সী দী জননি পরা ধার্যৈতৃতি জগৎতপে দিবী লামস্তে স্বা বীসৃষ্ট সৃষ্টি পালনে তথা সংহীতিূতন্মে শ্রীরাামকৃষ্ণ হা ওইটি ধারণা